হতে বর্ণিত আল্লা রসুল দিকের দেওয়ালে থুথু দেখে তা পরিষ্কার করে দিলেন অতপর লোকদের দিকে ফিরে বললেন যখন তোমাদের কেউ সালাত আদায় করে সে যেন তার সামনের দিকে থুথু না ফেলে কেননা সে যখন সালাত আদায় করে তখন তার সামনের দিকে আল্লাহ তালা থাকেন